আসসালামক রহমল আল রসুল করিমাহ বিসম শানুমাদ সদকি পরে আল্লা ফকের শর পনেরো দিন ব্যাপী তালিম তর্বিয়াতের আজকে শেষ অনুষ্ঠান শেষ মাস দেশ অনেক মানুষ আমরা অলস ছিলাম আসতে পারি নাই ঘরের মধ্যে কাটায় দিছে আবার অনেক আল্লাফাকের বান্দারা ত্যাগ শিকার করে আরামের খানা বিছানা সব কিছু বাদ দিয়ে এই কষ্টের জিন্দিগি পনেরো দিন পর্যন্ত কাটাইছে উভয়ের ত্যাগের যেহেতু নমুনাও এক না অবস্থাও এক না কাজে উভয়ের সোয়াবের অবস্থা এক হওয়ার কোনো প্রশ্নই হতে পারে না যারা বাড়িতে ছিলাম আরাম করছি আয়েস করছি তাদের রোজার অবস্থা ন্যাকের অবস্থা আর যারা বাড়ি থেকে হিজড়াত করে এখানে আসছি আমরা সাহারিতে ভালো খাদ্য খেতে পারি নাই ইফতারিও ভালো করতে পারি না আরাম করতে পারি নাই আরামে থাকতে পারি নাই এই উভয়ের নেকের অবস্থা এবার অবস্থা কখনোই এক হতে পারে না নিশ্চিতভাবে যারা এখানে ছিলাম এদের মধ্যে অনেকগুলি গুণ পাওয়া গেছে একটু হিজরাতের গুণ পাওয়া গেছে হিজরাত শব্দের অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে প্রস্থান করা আমরা বাড়ির থেকে এখানে আসছি আর হিজরাতের মাধ্যমে নবী আলাই সাল সালাম ওহি প্রাপ্ত হয়েছিলেন নবী আলাই সালাম ঘরের থেকে হেরা গুহায় যাওয়ার কারণে তার উপরে ওহি আসছে নবী আলাইসালাম হিজরাত করার কারণে মদিনায় হিজরাত করার কারণে ইসলাম গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে পড়ছে কাজে যেহেতু যারা বাড়ির থেকে আসছে তাদের মধ্যে হিজরাতের গুণ পাওয়া গেছে বিধায়ী আশা করা যায় এদের দ্বারা দিনের বহুত বড় উপকার হবে নাম্বার এক নাম্বার দুই যুহুদ। তাদের মধ্যে ত্যাগ পাওয়া গেছে আর আল্লাহ কি বলছেন আল্লাহ যারা ত্যাগ করবে জেহাদ করবে কোশেষ করবে সাধনা করবে আল্লাহ রীন তাদের জন্য মাওলাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দিবেন্লাহ আল মুহসিনিন আর আল্লাহ বলেন আমি তো মোহসেন বন্দাদের সাথে আছি এহসান শব্দের অর্থ হলো কাঁচটাকে উত্তম রূপে আদায় করা ভালো মতো আদায় করা অন্য রূপকার করা একে এসান বলা হয় তাকুন আবুদাল্লাহক কমাল এহসান এই এহসান শব্দের অর্থ হলো নিখুদভাবে। কাঁচটাকে সম্পূর্ণ করে আদায় করা এবং পরের উপকার করা অন্য সাহায্য করা পাওয়া গেছে কি বললেনা জাহাদুফিনা দিয়ার নাম সুবুলানা যারা আমার জন্য ত্যাগ করবে সাধনা করবে সাবিলের বহু সুবুল আমি আমাকে পাওয়ার বহুত পথ খুলে দেবো যেহেতু আপনাদের মধ্যে সাধনা পাওয়ার গেছে আশা করা যায় আল্লাহ রবীন্দিন দিনের পদগুলিকে উন্মোচন করবেন মুক্ত করবেন নাম্বার তিন যারা এখানে ছিলাম রোজার যেই হক হক আদায় করে রোজা রাখার প্রয়োজন আল্লাপা রব্বুল আলামিন সেই অনুযায়ী রোজা রাখার একটা পরিবেশ আমাদের সামনে হাজির করেছেন কানের রোজা চোখের রোজা জবানের রোজা হাতের রোজা পায়ের রোজা হ্যাঁ বাড়িতে থাকাকালীন অবস্থায় হাজার চেষ্টা করলেও পারতাম না কিন্তু আল্লাপা রব্বুল আলমিন এই পরিবেশের কারণে ইচ্ছা না হলেও একটু জিকির করতামই সিকির না করলে সিকিরের আওয়াজ কানের মধ্যে ঢুকত তেলোয়াত না করলে তেলোয়াতের পরিবেশে আমরা ছিলাম কি কথা ঠিক না কাজে আল্লাহাক রব আলী সেইভাবে আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাজা রাখার আদায় করার তৌফিক দান করছেন নাম্বার চার এলএম আল্লাফাক রবুল্লা আলমিনে পাকের মধ্যে আল্লাফাকাল আলমদের মর্যাদা উঁচু করে হলাইছেন উচা অনেক উচা করছেন এলেমের মর্যাদা সবচেয়ে বেশি নবী আলাই সালাম বুখারি মুসলিমের হাদিসের মধ্যে বলেন তোমাদের মধ্যে উত্তম কে বলছেন আল্লাহ রসুলাহু এই গোটা দুনিয়ার যত উম্মত আমার কেয়ামত পর্যন্ত আসবে এর মধ্যে দুই ধরনের উম্মত কে আল্লাহর হাবিব Allah এবং ছাত্র তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কাজে এখানে আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেক মানুষ যারা কোরআন আদৌ তুলা করতে পারতো না তালিম তরবি উত্তম রূপে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ কি ভাই কথা নাই। এরপরে আসেন জন্য প্রয়োজন একজন সাহেক ওস্তাদ ওস্তাদ ব্যীত তাস্কিয়ান করা যায় না থাহনিবুর রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক আলেম সাহেব প্রশ্ন করছেন যে তাস্কিয়ায় নফস ফরশ এ ব্যাপারে আমার কোনো স্কাল নাই প্রশ্ন নাই কিন্তু তাস্কিয়ায় নফস করার জন্য আর একজন শায়েকের কাছে যেতে হবে কেন আমি তো কোরআন হাদিস অধ্যয়ন করে আমি নিজে নিজেই তাস্কিয়ায় নফস করতে পারি তখন থানিবুর রহমতুল্লাহ যেহেতু আলেম তাকে এক প্রশ্ন করছেন এলজামি প্রশ্ন করছেন জবাব দিছেন তিনি কি বললেন সাহেব আল্লাহ কালামে পাঁকের মধ্যে বলছেন তখন আলেম সাহেবের জবাব হয়ে গেছে এই পেয়ে প্রস্তাবের এই কারণ হলো তিনি অন্য কে অন্য কে পরিশুদ্ধি করাবেন আত্মশুদ্ধি করাবেন কি কথা ঠিক না পরিষ্কার পবিত্র করবেন এর জন্য তাস্কিয়া নফসের জন্য আপনারা আসছেন আর তাস্কিয়া নফস ব্যথিত কোন ব্যক্তি নাজি না মুক্তি পাবে না আফলাহান দাস যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারাই কামিয়াব হয়ে গেছে আর যারা আত্মাকে পবিত্র করতে পারে নাই তারা সব ধ্বংস হয়ে গেছে জাহান নামে চলে গেছে যাই হোক তালিম তরিবি থেকে এখান থেকে যাব আজকে মোনাজাদ হয়ে যাবে আখিরি বিদায় হয়ে যাবে আসলে আল্লাফাক রব্বুল আলমিন আপনাকে আমাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলছেন ইয়া হে মেনারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো যারা ইসলাম মানেন তাদের জন্যই বক্তব্য যারা ইমান আনছেন তাদের জন্য আমার কথা আর যারা কোরআনকে মানেন না ইসলাম গ্রহণ করেন নাই কুল্লাম কুলু অকালাত একদল গ্রাম্য ব্যক্তিরা নবী আলাই সালামের কাছে এসে বললেন আমরা তো ইমান আনছি আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন তোরা কিছু ভ্যাস ভূষা করতেছ তোরা মোমেন না কুল্লাম তুপমিনুলেকিন কুলু আসলাম না আপনি বলুন তোরা মোমেন না তোরা মোনাফেক বরং তোরা বল আমরা সামান্য কিছু ইসলাম পাঁচ্যিক ইসলাম পালন করি এখানে একটা কথা মনে রাখতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর ইমান ও ইসলাম কি এক না হ্যাঁ মনে রাখতে হবে ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ হয় বিশ্বাস ইমানের অর্থ হয় বিশ্বাস বিশ্বাস আর ইসলামের অর্থ হয় বাহ্জিকা আমল আর ইমান ও ইসলাম যখন পৃথক পৃথক জায়গায় আসে তখন ইমানের অর্থ ইসলাম ইসলামের অর্থ ইমান ইজা ইস্তমা ইফতারাকা ও ইজা ইফতারাকা ইজতেমা যখন ইমান ও ইসলাম একই জায়গায় আসে তখন পৃথক হয়ে যায় ইমানের অর্থ হয় ভিতর বিশ্বাস যা দেখা যায় না আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল যা দেখা যায় কিন্তু ইসলাম ও ইমান যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসে যেমন অলা তামুত ইয়ান তুম মুসলিমন তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না এখানে ইসলাম অর্থ ইমান ও ইমান অর্থ ইসলামও কি কথাটা বুঝাতে পারিনি যাই হোক আর কিন্তু প্রকৃতি ইমান আমাদের অনেকের মধ্যেই নাই কথাটা বুঝাতে পারি না আল্লাহ কি বললেন আমার মা বোনেরা কথাগুলি ভালো মতো শুনবেন যারা পর্দার আড়ালে আছেন এবং সবাই কথাগুলি শুনবেন সম্বোধন করছেন মোমেনদেরকে বাদ সম্বোধন করছেন আল্লাহ মোহমেনদেরকে অন্তর্ভুক্ত শুধু মোমেন তারাই থাকবে যারা মোমেন না তাদেরকে আল্লাহ আদেশও করেন নেই উদ হলু প্রবেশ কর করতেই হবে করতেই হবে করলে করলাম না করলে না করলাম ব্যাপারটা এরকম না উদ হলু প্রবেশ কর তোকে করতেই হবে ফিসিলমি ইসলামের মধ্যে পরিপূর্ণ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভাইও যদি একটা বোতলের মধ্যে এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকে বোতলটা কি পূর্ণ না অপূর্ণ সবাই বলেন মাত্র কয় ফোটা পানি দেওয়ার জায়গা মাত্র এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকলেও বোতল অপূর্ণ সে পূর্ণ না যখন এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখন বোতল পূর্ণ সে অপূর্ণ না সবাই বললাম পূর্ণ আল্লাহ কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আর আমরা জানলাম বোতলের মধ্যে এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকলেও বোতল অপূর্ণ হয় পূর্ণ হয় না আল্লাহাক ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলছে এখন আমাকে বলুন যদি আপনার চেহারা মধ্যে ইসলাম না থাকে আপনার মাথার মধ্যে ইসলাম না থাকে আপনার পোশাকের মধ্যে ইসলাম না থাকে আপনার ঘরের মধ্যে ইসলাম না থাকে আপনার মেয়ের মধ্যে ইসলাম না থাকে ছেলের মধ্যে ইসলাম না থাকে ব্যবসার মধ্যে ইসলাম না থাকে রাজনীতির মধ্যে ইসলাম না থাকে খরচের মধ্যে ইসলাম না থাকে সুরাতে সিরাতে ইসলাম না থাকে তাহলে আপনি মুসলমান হলেন কিভাবে এটা চরমের পিসে বয়ান না তো এটা কোনো মৌলবীর কথা না তো আমরা আল্লাহ ফের কোরআনের আয়াতটা আপনাদেরকে শুনাই দিলাম আর আমরা সবাই জানি যখন তার মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না তখন জিনিস পূর্ণ হয় অথচ আমার নামের মধ্যে ইসলাম নাই মাথার মধ্যে ইসলাম নাই সুরাতের মধ্যে ইসলাম নাই কাপুরের মধ্যে ইসলাম নাই ব্যবসার মধ্যে ইসলাম নাই শুধু তো নাই শুধু তো নাই তা না বরং আমরা অনেকেই মনে করি ইসলাম রাজনীতির মধ্যে নাই আমাকে আমাকে ফতুয়া ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কি ভাই জোরে বলেন কি যদি বলে নামাজ লাগে না দেখেন খুব ভালো মতো বুঝতে হবে বাবা যেহেতু তালিম তর্বিয়াতের শেষ আমি কিছু মোটা কথা বলবো যে এগুলি আমরা সবাই বুঝবো মোটা মোটা কথা এক ব্যক্তি রোজা রাখলো না আপনি কি ফতি দেবেন ব্যক্তি যদি বলে ইসলামের মধ্যে রোজা নাই দেখেন খুব ভালো বুঝবেন বোঝাবার চেষ্টা করবেন এক ব্যক্তি মদ পান করছে সে কি যদি বলে মদ পান হালাল সে কাফের ইনকার করা যাবে না মন হওয়া যাবে না আমরা অনেকে ইনকার করে বসি এর কারণটা কি আমি দুর্বল দুর্বলতা থাকতেই পারে মানুষ দুর্বলতার ঊর্ধ্বে না কিন্তু আমাদের অভ্যাস কী আমাদের অভ্যাসটা হলো দুর্বলতা কি ইসলামের মধ্যে ঢুকাইয়ে দিই যেমন আমি দাড়ি সাটি কাটি অমনি বলি ইসলামের মধ্যে দাড়ির অত জরুরা নাই। আমি টুপি রাখি না আমার দুর্বলতা কিন্তু অমনি আমি আমার দুর্বলতাকে বলি ইসলামের মধ্যে টুপি নাই আমি জামা পরি না সন্দার জামা পরি না লম্বা জামা পড়ি না নসজার জামা পরি না আমার দুর্বলতা অমনি আমি বলি ইসলামের মধ্যে লেবাস বলতে কিছু নেই আমি কথাটা বোঝাতে পারি নেই আমি পর্দা করি না আমার দুর্বলতা আমি থাকতেই পারি আমি কমজোর আমার মধ্যে দুর্বলতা থাকতেই পারে কিন্তু অমনিই আমি বলি ইসলামের মধ্যে অত পর্দার লাগে না আমি মহিলা নেতৃত্ব মানি এইটা আমার কমজোর আমার দুর্বলতা কিন্তু আমি মহিলা নেতৃত্ব মানার পরে সেটি ইসলামের মধ্যে ঢুকাইয়ে দেয় যে ইসলামের মধ্যে মহিলা নেতৃত্ব জায়েজ আছে কি আমাদের অবস্থা এরকম কি এরকম না কি কথা বলেন না কেন না ভাই আমি দাঁড়ি কাটি আমার দুর্বলতা বরং তুমি এইভাবে বলো কাটি আমাকে আক্রান্ত করছে আমি জানি ট্রুপি পড়া সুন্নাত আমার জন্য দোয়া করেন আমি যেন টুপি পড়তে পারি মা আমি লম্বা জামা পড়তে পারতেছি না আমার দুর্বলতা শায়তান আমাকে আক্রান্ত করছে আমার জন্য দোয়া করেন আমি যেন লম্বা জামা করতে পারি এইভাবে ভাই আমি বিএনপি করি আওয়ামী করি আমি জাতীয় পার্টি করি অমুক করি তমুক করি ভাই আমার নফস আমার শায়তান আমার জিব্বা আমার কলফটা খারাপ হয়ে গেছে নফস এবং শায়তান আমাকে আক্রান্ত করছে দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ আমার মধ্যে ঢুকায়া দিছে এই কারণে আমি বিএনপি করি এই এই কারণে কারণে আমি করি জাতীয় অনেক পার্টিগুলি করি ভাই আমি মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে আমি নেতা মানতে পারি নাই আমি মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে আমি স্বীকৃতি দিতে পারি নাই আমি মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কথা আমার মুখ থেকে আসে না বরং আমার মুখ থেকে আসে আমার জন্য দোয়া করেন আমি জন্য খাঁটি মুসলমান হয়ে যাই কিন্তু আমরা কি করি ইসলাম রাজনীতি আছে নাকি ইসলাম রাজনীতি আছে নাকি এনকার করে বসছে আমার দুর্বলতা ইসলাম বানাই দিস দেখবেন এই যত মৌলভীরা অমুকরা তমুকরা প্রথম ফতুয়া নিয়ে মহিলা নেতৃত্ব মানে নেই বরং মহিলা নেতৃত্ব মানার পরে ফতুয়া শুরু করছে কোথায় মহিলা নেত জায়েজ করা যায় কি কথাটা বুঝাতে পারি নেই ওই যে নেতৃত্বের কাছে ফতুয়া নিয়ে যায় নাই বরং নেত্রীদের কাছে যাওয়ার পরে ফতুয়া খোঁজ করতেছি যে পর্দা কখন মাংস করা যায় সেই ফতুয়া এখন খুঁজ করতেছি কি হলো এখন কি হলো ওই মহিলার কাছে যাওয়ার কারণে এখন যুবক ওলামায় কেলাম সেই তাদের কাছে গেছে তা আমার মত যুবক একজন আলেম ওই উলঙ্গ এক মহিলার সামনে যেহেতু অপরাধ কোথায় আপত্তি কোথায় বুঝেন তো কোথায় গিয়া ঠিকছে খুব কঠিন খুব কঠিন আজকে যুবক ওলামাই করা যায় আমি দেখছি এখানে মহিলাটা বসা চমৎকার চমৎকার ও শয়তানের দিকে আমি তাকাই নাই। এখানে এক পুরুষ এখানে এক পুরুষ ম্যাডামকে বসাইছে পাশে আলহামদুলিল্লাহ এর কারণটা কি এর কারণ কোথায় ওই যে মুরব্বীরা মুরব্বীরা পদকে উন্মোচন করছে এখন তার কাছে ওই মহিলার কাছে গিয়ে টক শু করতে কোনো আপত্তি নেই আল্লাহ ফকর এক ফরজ হুকুমকে জবাই দিয়া তুমি টক শুর মধ্যে গিয়ে ইসলামের প্রচার করো ইসলামের প্রচার করো না ইসলামকে জবাই দিতে আসলে ইসলামকে জবাই দাও আর বলি ইসলাম প্রচার করি সমস্ত ধানদালি আর যাই হোক আমার এখানে বয়ানের কথা হলো এই আমার দুর্বলতাকে আমার মধ্যে কিন্তু খবর ইসলাম বানাবো না বাবা ইসলাম বানানো যাবে না আমি বিপদ হতেই পারি আমি খারাপ হতেই পারি আমার মধ্যে দুর্বলতা থাকতেই পারে কিন্তু আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু এই কথা না বলি ইসলাম মধ্যে নাই ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে নাই। এটা সন্ন্যাত না এইটা অমুক না এইটা তমুক না এই জামা শিবিরকে ধ্বংস করার কারণ হলো এখানে অন্য কিছু না প্রথমিয়াত নিজের মধ্যে আসে দাড়ি কাটতে মনে চায় টুপি রাখতে মনে চায় না প্যান্ট শার্ট ওরা পড়ে কি কথা ঠিক না যখনই মানুষ রাস্তা রাস্তায় তাদেরকে প্রস্তাব কিভাবে আমি ইসলাম করেন টুপি নাই কেন ইসলাম করেন দাঁড়ি নাই কেন ইসলাম করে ইসলাম কি ভাই আমার দুর্বলতা আমার জন্য দোয়া করেন কি কথা ঠিক না দুইটা মধ্যে ফায়দাটাকে তো কি ফায়দা আল্লাহ না করুক যদি আমি মনে করি ইসলাম টুপি নাই এই আকিদা বিশ্বাস টুপি না পড়ি মৃত্যুর টুপি পরব না যদিও রাখে না একদিন না একদিন টুপির ওর মাথায় উঠবেই যদি ফতুয়াদ দাঁড়ি ইসলামত আগ পর্যন্ত দাড়ি রাখবো না কিন্তু যদি মনে করি হরে দাড়ি রাখবে না পার্থক্য মারাক্ত পার্থক্য এটা কাজ না করা আর কাজকে এনকার করা অস্বীকার করা আসমান জমিন পার্থক্য উদ্গুলো প্রবেশ করো কাজে আমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই চেহারার মধ্যে কামার মধ্যে খরচের মধ্যে রাজনীতির মধ্যে ইসলামের কোন দরকার নাই ঠিক আছে না বাবা এ মুসলমান এ মুসলমান কি স্লোগান দিলা আমরা সবাই মজিব সেনা। कपालपुर तुम्हारे स्लोगान आज सबई रिनाट बोमा सबा भिना बुलेट बोमा আমরা সবাই নবীর সেনা বলেন থেকে আসে নাই এই স্লোগান আসে নাই আমরা সবাই জিয়র সেনা এর সেনা হ্যাঁ তুমি যার সেনা হয়েছ তুমি যা এমতের ময়দানে তোমার সেনাপতি সামনে থাকবে আল্লাফা কি বললেন বি ইমামিহিম ডাকা হবে ময়দানে কুল্লা উনাস নাসের ছর উনাস সমস্ত তার প্রত্যেকটা সৈনিক কে তার সেনাপতির সাথে ডাকা হবে সোনো যারা কোরআনকে বিশ্বাস করো ভালো বুঝো সৈনিকেরা মুজিবের পিছনে লাইন সৈনিকেরা উম্মতেরা অনুসারীরা এ সাদের পিছনে লাইন দে দেয়ের মনের আব্রাহাম রিনের সমস্ত সৈনিকেরা ওদের পিছনে লাইন দে তোর নেতারা যেদিকে যাবে তোরাও সেদিকে চলে যাবে স্পষ্ট কোরআনের আয়াত স্পষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আমি গেলাম নলসিটিতে এক কমিশনার সাহেব বলতেছে হজুর আসি খুব বিপদে আমি কেন ভাই বিপদে কেন তাহলে হুজুর আমি বিএনপি করি অপোজিশন পার্টি কেস কামারি কোনো অভাব নাই ঝামেলার কোনো অভাব নাই। আমি তাকে বললাম ভাই আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব জবাব দিবেন। কলে কি হুজুর বলেন আমি বললাম কমিশনার সাহেব আপনি বিএনপি করতে গিয়ে জেল খাটার সম্ভাবনা আছে কি নাই হুজুর অবশ্যই আছে অর্থ খরচ এক হুজুর অর্থ খরচ না করলে তো নেতা হওয়া যায় না আমি বললাম আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে কি না হুজুর হ্যাঁ তাও আছে এবার আমি বললাম কমিশনার সাহেব সুক্ষ্মিত জবাব দিবেন ধরে নেন আপনি বিএনপি করতে গিয়ে মারা গেলেন বিএমপি শেষ হয়ে গেল। গেলামতের ময়দান আল্লাহ যদি প্রশ্ন করে হে কমিশনার মল্লি কেন মরার কারণ কি তুই কেন মারা গেলি কারণটা কি কথা ঠিক না আপনি তখন যদি বলেন আল্লাহ হে আমি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আব্রাহাম লিকনের লিঙ্কনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি খালেদা জিয়ার হাতকে মজবুত করার জন্য আমি গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য মজিবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য এর স্বাদকে প্রতিষ্ঠিত করার জন্য জাতীয় পার্টিকে দ্বিতীয়বার ক্ষমতা আনার জন্য আল্লাহ আমার গলা আমি কাটায় দিছি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছি অমনিতে আল্লাফাক বলবেন আহমদুলিল্লাহ খুব ভালো কাজ করছো তুই সরাসরি জাননাতে চলে যা কি কথা বলেন না কেন কি ঠিক আছে না বলবেন না জাননাতে চলে যা দেখেন আমি কিন্তু ফতুয়া শিখাই নাই ফতুয়া আমি দেই নাই বিবিককে ধোকা দেওয়া যায় না না বিবেককে ধোকা দেয়া যায় না যারা বিএনপি করে তারাও জানে বিএনপির জন্য মারা গেলে আল্লাহ কাছে আমি নাজি হব না যারা আওয়ামী করে তারাও জানে আওয়ামী লীগের কারণে মারা গেলে আমি নাজি হব না যারা জাতীয় পার্টি করে তারাও বুঝে ফতুয়া জিজ্ঞাসাবেন তার কাছে যে কেয়ামতের ময়দান আওয়ামী লীগের জন্য যদি মারা যাও বিএনপির জন্য যদি মারা যাও জাতীয় পার্টির জন্য মারা যাও আল্লাহ ভক্তকে জান্নাত দিয়ে না ভাই আল্লাহ জান্নাত দিবে না সেও বুঝে সেও বুঝতেছে সেও বুঝতেছে জান্নাতের হুকুম আসবে না বলবে সরাসরি যা কি কথা ঠিক না প্রভাই আমার কিসের জন্য জীবন কি ঘুয়াইতেছেন কিসের জন্য কি কাজ করতেছেন আপনি আমার কথা মানবেন তা বলছি না আপনার মানার কোন দরকার নেই মানার কোন যারা বিএনপি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের নামও অনেকে জানে না যারা অমিলিক করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের নামও কেউ হয়তোবা জানে না যারা অমুক পার্টি করতে গিয়ে আল্লাহ জীবনের মতো এই নেমাত আল্লাহ পথে খরচ করতে হবে কার পথে খরচ করতে হবে আসি কি পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ মানে আমি এখন দাড়ি কাটিয়ে আমি নিয়াত করবো আল্লাহ আস্তে আস্তে আমি দাড়ি রাখিয়া দিতে পারি আমার স্ত্রীকে পর্দা করতে পারি না স্ত্রীকে পর্দা করতে পারে। আমি এতদিন হারাম ব্যবসা করতাম এখন আর হারাম ব্যবসা করব না কার জন্য করব কোন ছেলের জন্য করব কোন মেয়ের জন্য করব কার জন্য হারাম ব্যবসা আমি করব। ওই হারাম হারামের যে আমার ছেলেও হবে না রোজা যা সারছি আর কোনোদিন রোজা সারব না এতদিন না পারি করছি গুনার কাজ করছি এখন আর গুনার কাজ করব না এতদিন আমি মাওলাকে ডাকিনি আমি এখন আর মাওলার ডাক আবার জবান থেকে সারবো না এখন আমি নবীর মোহাম্বাত করবো আমি অনুযায়ী জিন্দগি চালাবো এতদিন জবানের মধ্যে এখন শেখায়কবার মধ্যে জিখির জারি হয়ে যাবে চোখের মধ্যে করা শুরু হয়েছিল কান্নাটি ছিল না এখন চোখের থেকে মাওলার জন্য জন্নাদের জন্য জন্নাম আবার কলবের মধ্যে আমার মাওলার ফেকের ছিল এখন আমার মাওলাকে স্থান দেবো আমার মাওলার ভয়ের স্থান চর্মোনার থেকে যাব আমি একটা পাক্কাম মুসলমান হইয়া এখান থেকে বিদায় হবো আর তবাক মাওলা মাওলারে যেহেতু চরমনার ময়দানা তুমি আমাকে নিয়ে আস সে তো কবর না করিয়া এখান থেকে বিদায় বাবা বাবারে এই পনেরো দিন ব্যাপী তালিম তবিয়ার মধ্যে যেই ভুল তুই হইছে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ মাফ করিয়া দেয় পয়ানের মধ্যে যেই ভুল হয়েছে আল্লাহ মাফ করিয়া দেয় তার ওলিদের লিষ্টির মধ্যে আমাদের লিষ্টিতে উঠিয়া নাই জান্নাতি মানুষের মধ্যে আমাদের নামটা উঠা নাই চেষ্টা করতে থাকো আশা করা যায় আলহামদুলিল্লাহ এই তালিম তর্বিয়াতে যারা আমরা পরের দিন পর্যন্ত ছিলাম তাদের কিছু না কিছু পরিবর্তন আলহামদুলের না হইয়া পারে না কিন্তু আল্লাহ না করে যদি পরিবর্তন কিছু নাই হায়াতে বাসবোদের বাজারে বসবো এ তো বহুত বড় দূরের কথা আল্লাহর কাছে আমি ওদোয় আমি ও দোয়া করি সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করিয়েন জিন্দগির সমস্ত গুণ কথা মাফ করিয়া দেয়াল আসসালামু আলাইকুম রহমতুল